पपर अशुभ परिणति बृहस्पतिवार रत आठटा पापुन सम्प्रचार सकाल साढ़े छटा बांगल्टी बांगल् রসুল্লা ফ্লি আহল কাবিন ফাইন ফল খাম মাতা উল্ল ফল করজম শুখিন বখারি মুসল সমানিত দর্শক মণ্ডলি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর আমরা হালাল হারামের বিধানে এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব জাকাত না দেওয়া সম্পর্কে ইসলাম নির্ভর করে পাঁচটি ভিত্তির উপর তার তৃতীয় হচ্ছে জাকাত যা মানুষকে দিতেই হবে जकत शब्द आविधानिक अर्थ हम पवित्र बृद्धि जकतान जकतला आदेश कर नबी आदेश कर अल्लाह तला तुम्हारा साल तदाय करो তোমরা জাকাত প্রদান করো আল্লাহলা বলেন আপনি তাদের পবিত্র করুন তাদের অর্থ সম্পদকে পবিত্র করুন অত্রয়াতের অংশে আমরা এটা বুঝতে পারি যে মানুষ যদি তাদের অর্থ সম্পদের অসর জাকাত বের না করে তাহলে সম্পদ অপবিত্র থাকবে আল্লাহ বলেন তার বিভিন্ন আব্বাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাস্লাম যখন মাজকে এমন দেশে পাঠালেন তখন তিনি বললেন মাজি আহিন ইহুদি খ্রিস্টানদের নিকটে যাচ্ছ তুমি তাদেরকে প্রথমে এই দাও যে তারা বলবে আল্লাহ কোন মাবুদ নেই। আর সাক্ষী দিবে আমি আল্লাহর ফেনু মাতাউল আলে তারা যদি তোমার এই প্রথম দাওয়াত মেনে নেয় তারা যদি আল্লাহকে এক বলে স্বীকার করে তারা যদি আমাকে নবে বলে স্বীকার করে তাহলে ফাদুহুম তাহলে তুমি তাদের দাওয়াত দাও ला। नी निकट उठाते हैं निश्चय गरीब बंडन करते सतर्क মানুষের ভালোটা গ্রহণের চেষ্টা করিও না কেন না এতে মানুষের প্রতি অত্যাচার করা হবে আর অত্যাচারিত ব্যক্তি দোয়া করলে কবুল হয়ে যায় অত্যাচারিত আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না কোনো তফাত থাকে না অত্যাচারিত ব্যক্তি যা বলে তাই কবুল করেন আল্লাহ পত্র হাদিসে রসুল সাল্লি আসাল্লামী জওয়ালকে বললেন যে আল্লাহ তালা জাকাত ফরজ করেছেন যা ধনীদের নিকট থেকে উঠাতে হবে গরিবদের নিকটে বন্টন করতে হবে বড় হাদিসের একটা অংশ আমরা জানি যে রসুল সাল্লাহ আলাই যখন জিজ্ঞাসা করলেন জিবরাইল যে আহবিন ইসলাম সম্পর্কে বলেন তখন আল্লাহ রসুল বলেন আন্দাদ মোহাম্মদ রসুল্লাহ ও মাসলাহ ও তুকিমা যে জাকা প্রদন করতে হবে এটা একটা ইসলামের বিধিবিধান আবু হরাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল আলী আসলাম বলেছেন বনিয়াল ইসলাম আলা আল্লাহ ইসলাম নির্ভর করে পাঁচটির তারে একটি হচ্ছে কালেমা আল্লাহকে স্বীকার করা আল্লাহর নবীকে নবী বলে মেনে নেওয়া দ্বিতীয় হচ্ছে একামিস আদায় করা তৃতীয় হচ্ছে ও এতা ইস জাকা জাকাত প্রদান করা চতুর্থ সমে রামাজান রামাজান মাসের শ্যাম পালন করা বলছিলাম জাকাত ফরজ একাধিক আয়াত একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জাকাত মানুষকে দিতেই হবে আমরা যদি জাকাত না দিই তাহলে কি হবে আমরা যদি জাকাত না দিই আর যদি মুসলিম শাসকের পক্ষ থেকে কোনো শক্তি থাকে তাহলে আমাদেরকে যে কোনো মূললে জাকাত প্রদানের ব্যাপার বাধ্য করতে পারে দেখুন আবহরায়রা জিয়া আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন অউস্তুখা আবু বাকরিন আল্লাহ থেকে বিদায় নিলেন আর খালিফা নির্বাচন করা হলো তুখা তাকে খালিফা নির্বাচন করা হলো ওই সময় অনেকেই কাফের হয়ে গেল অর্থাৎ তারা সলাত আদায় করবে কিন্তু জাকাত দেবে না তারা রাসুলকে রাসুল বলে স্বীকৃতি দিবে কিন্তু আজকে মানুষের সাথে আপনি কিভাবে যুদ্ধ করবেন আল্লাহ রাসুল বলেছেন যে অমির তন উকাতকুল্লাহ আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব। লা বলা বলা পর্যন্ত পর্যন্ত আমি তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাবো তো আজকে যারা দেব না বলছে তারা লাইলা বলেছে তারা করে এখন আপনি কি করবেন অবশ্য ওই সময় কিছু বাক্য অবক্কার সিদ্দিক বলেছিলেন ওমারকে উমার তুমি যেদিন মশ্রিক ছিলে সেদিন বীর পুরুষ ছিলে। আজকে মুসলমান হয়েছ কাপুরুষ হয়েছ বলো কি উমার রাজি আল্লাহ সাধারণ মানুষ ননী কথা বলে যারা সলাাত এবং পার্থক্য সৃষ্টি করছে আমি তাদের সাথে যুদ্ধ করে যাব মারব না হয় যে যেকোনো মূল্যে তাদেরকে জাকাত দিতেই হবে তিনি বললেন উমার ওলাহ মানাউনি আনা কান কানুইসাল্লাম বস্তাটা রেখে চলে গেছে রাসুলের যুগে কেউ যদি গরু জাকাত দিতে এসে গরু দিয়েছে রশিও দিয়ে গেছে আমিও সিদ্দিক বলছি রাসুলের যুগে বস্তা দিয়েছে ধান দিয়েছে রাসুলের যুগে গরু দিয়েছে রশি দিয়েছে আজ যদি ধান দেয় বস্তা না দেয় গরু দেয় রশি না দেয় আমি অবক্কার সম্মানিত দর্শক মন্ডলী অবক্কার ঘোষণা দিলেন যারা জাকাত দেবে না তাদের সাথে আমার যুদ্ধ চলবে যে কোনো মূল্য আমি তাদের জাকাত আদায় করব। পিটিএ হলেও জাকাত আদায় করা হবে তিনি এখানে যেভাবে বললেন সেটা হচ্ছে যে জাকাত তো দূরের কথা রাসনের যুগে একটা প্রথা ছিল মানুষ বস্তা দিয়েছে ধানও দিয়েছে রসি দিয়েছে গরু দিয়েছে আজকে যদি ওই প্রথার ওই নীতির বিপরীত করে তা আমি নীতি আদায়ের জন্য পিটিএ বাধ্য করব যে কোন মূল্যে সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারছি যে যার উপরে জাকাত ফরজ হয়ে গেছে আল্লাহর বিধান অনুযায়ী সে নিজেই দিবে এটাই তার জন্য জরুরি সে যদি নিজে না দেয় তো সরকারের পক্ষ থেকে তাকে জাকাত দিতে বাধ্য করা যাবে প্রয়োজনে পিটিয়ে জাকাত আদায় করতে হবে সরকার পক্ষ থেকে কেউ আসবে তার হাতে রশি দিয়ে বেঁধে রেখে বলবে বলো কোথায় কি আছে দিয়ে সব হিসাব নিকাশ করে জুলুম হয় না যেন এইভাবে জাকাত আদায় করবে এটাই শরীয় হাদিস তো মুসলিম শরীফের জাকাত দিতেই হবে যে কোনো মূল্যে সম্মানিত দর্শক মন্ডলী আমরা যদি জাকাত না দিই আর সরকার পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থাপনা না থাকে তাহলে কি হবে আমরা আপনাদের সাথে এ বিষয়ে আবারও কথা হবে আসসালাম রহমতুলাকে জানার জন্য ইসলামের মেনে मानवता दिए कल्याण ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজফর বিন মহসিদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মদনী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেল হুসেন হারুন হোসেনের উপস্থাপনায় अनन्य गुणावल जान देखान माना दुनिया रात साढ़े नुन सम्प्रचार सकाल आठ टाइम टी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 প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভন ও হেল্পনশন ইউ চুজ বিউটি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 আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের অপেক্ষার জন্য আমরা আপনাদেরকে স্বাগতম জানাই এবং আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনাদের কল্যাণ করুক জাকাত বুঝে তা আদায় করার জন্য এবং প্রদানের করার জন্য আল্লাহ তান করুক জাকাত নিজে থেকে দিলাম না সরকার জোর করে নিল না কোনো ব্যবস্থাপনা নেই আদায়ের তাহলে কি হবে আল্লাহ আল্লাহতালা বলছেন হুম বে আলিম আপনি তাদেরকে কঠোর কঠিন শাস্তির সংবাদ দিয়ে দেন তাদেরকে বলে দেন যারা জাকাত দেয় না তাদের কঠোর কঠিন শাস্তি হবে ইহমা আলাইহা ফিনারে জাহান্না তুকুয়া আবিহা, জেবাহুম ও জনুবহুম ও জহুর হুম তার ওই জাকাতের ওই সম্পদকে কে জাহান্নামের আগুনে গরম করা হবে গরম করে তার কপালে তুমি ওষর জাকাত বের কর সেই জিনিসের সাদ কিতা ভোগ আল্লাহ আল্লাহতলা বলছে যে তার সম্পদকে আগুনে গরম করে একটা লাঠি তৈরি করে আগুনে গরম করে তার কপালেও তার পিঠে ও তার পার্শ্বে এভাবে ছেক দেওয়া হবে আর বলা হবে তুমি তোমার সম্পদের স্বাদ গ্রহণ করো পরিবেশ কত কঠিন হতে পারে নিজের জিনিস নিজের জন্যই বিপদ নিজের জিনিস নিজের জন্যই বিপদ এটা আমরা বুঝতে চাই না বুঝার চেষ্টাও করি না সম্মানিত দর্শক মন্ডলী আমরা আসলে এখানে বলতে চাই যে ওসর জাকাতকে খুব ভয় করা উচিত এখানে শুকুরের কুকুরের গোস্ত আছে আমরা তো খাবো না কেন আমরা জানি যে হারাম এবং তার উপরে আমাদের ঘৃণে আছে আচ্ছা এখানে ওই ধানের ভাত আছে যে ধানের ওসর করা হয়নি বলেন তো এটা কি হবে ওই ধান তো অপবিত্র ওই চাওল অপবিত্র ওই চাওল খেয়ে কি এ বাদাত কবল হবে জি না আল্লাহ রসুল বলেছেন কুল্লিন প্রত্যেক যে শরীর হারাম উপায়ে বড় হয় তার জন্য জাহান্নাম যথেষ্ট রাসুল সাল্লাম বলেছেন হারাম নামে দিবেন যে শরীরকে হারাম উপায়ে হারাম খাদ্য খেয়ে কি আমাদের এবাদাত কবুল হবে এমনিতে আমাদের খুব কঠিন ও জটিল অবস্থা আবুহরাই রাজিয়া বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন মান কোন ব্যক্তিকে যদি যদি তার অর্থ অর্থ সম্পদকে সাফ বানানো হবে টেকো সাঁপ যার মাথায় টাক থাকবে বিষের কারণে এমনটা মনে হবে খুব বেশি তাতে বিশ থাকবে টেকো মাথা সাঁপ বানানো হবে ইতোকা অনুকেই এই সাপ তার গলায় জড়িয়ে দেওয়া হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা দুনিয়াতে যদি এমনি একটা সাপ আমাদের পিছনে আসে যে সাপের কোনো বিষ নেই দংশন করেনি এমনি যদি আসে তাহলে তো আমরা একেবারে যান ছেড়ে দৌড়াতে থাকি পালাতে থাকি তো এই একটা সাপ বিষক্ত যার দুইটা মুখ থাকবে গলায় জড়িয়ে দেওয়া হবে পরিবেশটা কেমন একটু ভাবুন তো নিজের সম্পদ আমার আল্লাহ রসুল বলছেন আমি তোমার সেই সম্পদ যেই সম্পদে ওসর দেওয়া হয়নি যেই সম্পদে জাকাত দেওয়া হয়নি সম্মানিত দর্শক মন্ডলী নিজের সম্পদ নিজের জন্য বিপদ নিজের সম্পদ সাফ হয়ে গিয়ে তে আমাদের মাঠে আমার গলায় ঝুলবে তার মুখ থাকবে দুইটে আমার মুখের দুই দিককে সে ছবল মারতে থাকবে বিষয়টা আপনাকে কেমন লাগে খুব কঠিন মনে হয় না কঠিন মনে হওয়া উচিত নিজের সম্পদ কেন আমার জন্য এরূপ হবে আবহরাই আল্লাহ তালু বলেন রসুল সাল আলী আসাল্লাম বলেছেন মান্তাহুল্লাহ মালান যদি আল্লাহ তাল্লাহ কাউকে জাকাত দেন অর্থ সম্পদ দেন আর সে যদি তার অর্থ সম্পদের জাকাত বের না করে অন্য এক বরণায় এসে ছাড়া বলছেন এবলুন আও বাকারুন শাহ তার রয়েছে উঠ তার রয়েছে গরু তার রয়েছে ছাগল সে যদি জাকাত না দিয়ে থাকে মা আকোনো দুনিয়াতে যেই পরিমাণে ও ছিল কে আমাদের মাঠে তার চেয়ে অনেক বেশি মোটা ও বড় হয়ে যাবে তাহলে আমার কিছু শস্য ধান ছিল আমি তার জাকাত দি নি আমি জাকাত দি নি গরু ছিল জাকাত দি নি ভেড়া ছাগল ছিল জাকাত দিন সেগুলো আরো একবারে মোটা তাজা হয়ে যাবে আল্লাহর নবী বলছেন যে ততাও হবে আকফা ফে হা অত হবে করুণে হা বেচারের মাঠে এই পশু তার পা দিয়ে তার মালিককে ডলে দিবে পায়ের নিচে ফেলে দিয়ে হাঁটবে এবং যার যার সিং আছে সে সিং দিয়ে গুঁতা মারবে নেন পরিস্থিতি কেমন হয়ে গেল জাকাতকে আমরা একটু ভাবি না আল্লাহ নবী বলছেন হাদিস তো মুসলিমের বিচার কি করবেন সমাধা কি আছে আমার গরু যা ছিল তার চেয়ে মোটা হয়ে যাবে আমার উঁট যা ছিল তার চেয়ে মোটা হয়ে যাবে আমাকে পায়ের নিচে ফেলে দিয়ে ডোলে দিয়ে চলবে আমার গরু ছাগল আমাকে তিনি বলছেন মাররাত উলাহা, রুদ্দা যখন প্রথম একটা দল তাকে এইভাবে শিং দিয়ে গুতামের পা দিয়ে ডোলে পার হয়ে যাবে আর একটা দল আসবে এলাইয় কেয়ামাক এটাতে হয়তো থাকবে কেয়ামাক পর্যন্ত যেই দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সময় একদিন সম্মানিত দর্শক মন্ডলী বিচারের দিনের হিসাব হবে হাজার বছরের সময় একদিন আর বিচার হওয়া পর্যন্ত এইভাবে তার শাস্তি হতে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার না হয়েছে নিজের গরু নিজের ছাগল নিজের অর্থ নিজের সম্পদের এ অবস্থা আমরা বিষয়টিকে কিভাবে দেখতে পারি সম্মানিত দর্শক মন্ডলী আমরা বিষয়টিকে ভাবি বিষয়টি একটু চিন্তা করি আবহরায় বলেন রাসুল সালাম বলেছেন তিন শ্রেণীর মানুষ বিচারের মাঠে প্রথমে জাহান নামে যাবে এরা ফায়সালার প্রথম সদস্য জাহান নামে যাওয়ার জন্য আল্লাহর নবী বলছেন যে তার এক শ্রেণীর মানুষ মালিকুন মালিক আমিরুন মুসাল্লাত স্বৈরাচারী শাসক স্বৈরাচারী নেতা সামাদ যেমন ভালো নেতার জন্য বিশেষ ছায়া থাকবে তেমন স্বৈরাচারী নেতার জন্য বিপদ থাকবে স্বৈরাচারী স্বেচ্ছাচারী নেতা সর্বপ্রথম জাহান নামে যাওয়ার সিরিয়ালে আসবে তারপরে আল্লাহর রসুল বলছেন ও মিন মালিন সম্পদশালী ব্যক্তি তাহলে দ্বিতীয় স্তরে হচ্ছে সম্পদশালী ব্যক্তি মানলাম ইউতি হাক্কা মালি যে তার মালের হক আদায় করেনি জাকাত দেয়নি এ বিচারের মাঠে জাহান নামে যাওয়ার প্রথম স্তরের দ্বিতীয় মানুষ প্রথম স্তরে যারা জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে স্বৈরাচারী শাসক তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ওইসব মানুষ যারা জাকাত দেয়নি সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ তুমি রহম করো আমরা বুঝতে পারি না বিস্মণ ধান হয়েছে ওষর দিতে পারি না টাকা হয়েছে তার জাকাত দিতে পারি না রাসুল সাল্লাম বললেন যে এই শ্রেণিতে থাকবে গরীব অহংকারী যারা অরীব মানুষ গৌরব করে তারা সম্মানিত দর্শক মন্ডলী তাহলে বিচারের মাঠে যারা প্রথমে জাহান নামে যাচ্ছে তার ওই লোকগুলি যাচ্ছে যারা জাকাত দেয়নি সম্মানিত দর্শক মন্ডলী আশি রজনে বিশ মন শস্য হলে এক মন ঔষধ দিতে হবে সম্পদ আঠারো মন তিরিশ কেজি হলে বিশ ভাগের এক ভাগে ওষুধ দিতে হবে পঁচিশটা উঁট হলে একটা উঁটের বাচ্চা জাকাত দিতে হবে তিরিশটা গরু হলে একটা গরু জাকাত দিতে হবে চল্লিশটা ছাগল হলে একটা ছাগল জাকাত দিতে হবে আপনার যত অর্থ সম্পদ রয়েছে मेर नामे डीपीएस खोला टाइम जमा मेर नाम डिपिएस आत पैसा जे भाव ऐड़े रेखे सब पसा के हिसाब कर स्वर्ण हिसाब से अथवा रूपार हिसाब से अपनी शतक आढ़ाई टाक জাকাত প্রদান করুন স্মরণের হিসাব বলতে সাড়ে সাত ভরেও সোনার সমমূল্য যদি আপনার টাকা হয় তাহলে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে অথবা সাড়ে বাউন্নতলা রূপামূল্য যদি আপনার টাকা হয় তাহলে আপনাকে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে সমন্বিত দর্শক মণ্ডলী জাকাত দিয়ে বিচারের কাঠগড়ার ভয়াবহ অবস্থা থেকে নিজেকে রক্ষা করুন জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করুন যেগুলো শস্য স্থায়ী থাকে না সেগুলির জাকাত দিতে হবে না যেমন পেঁয়াজ রসুন আলু তরি তরকারি সবজি বেগুন এগুলির জাকাত দিতে হবে না যেগুলি ফল যেমন আম পেয়ারা এসবগুলির ওসর জাকাত দিতে হবে না আপনারা যেগুলির জাকাত নির্ধারিত নয় সেগুলি আল্লাহর পথে কিছু দান করে দিতে পারেন এই হিসেবে এই সম্পদগুলির কিছু আপনি আল্লাহর পথে দান করবেন এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে সাধারণ গাছ যেমন বাস গাছ আপনার বাবলা গাছ সব গাছের কোনো ওসর জাকাত নেই এগুলো বিক্রি করে টাকা যখন জমা হবে তখন আপনি সেগুলোর ওসর জাকাত হিসেব করে বের করবেন সমন্বিত দর্শক মন্ডলী জাকাতের পরিণতি খুবই কঠিন জাহান নামের ফয়সালা তো পরে বিচারের মাঠেই অবস্থা হলো খুব কঠিন যার অন্যের ব্যাপারে অন্য কোন পাপের ব্যাপারে এরকম বলা হয়নি একজন মানুষ রোজা রাখেনি তাকে বিচার মাঠে এইভাবে অপমান করা হবে তা নয় কিন্তু যে জাকাত দেনি তার অপমান এই আমরা বিষয়টি খুব ভালো করে বুঝি এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ আমিনা আসরিল কত বলে আসসালাম রহমতুল্লাহ সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ নাম্বার শূন্য এক এক তিন দুই তিন बारे इमेल कर समाधान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 जारणलम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान प्रति शनिवार रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सतट देशे पीस टी बांगल